শপথ যখন সে আচ্ছন্ন করে শপথ দিবসের যখন উহ উদ্ভাসিত হয় এবং শপথ তাহার যিনি নর ও নারীর সৃষ্টি করিয়াছেন অবশ্যই তোমাদের কর্ম বিভিন্ন প্রকৃতির সুতরাং কেহ দান করিলে মুত্তাকি হইলে এবং যা উত্তম তা সত্য বলিয়া গ্রহণ করিলে আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ এবং কেহ কার্পন্ন করিলে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করিলে আর যা উত্তম তাহা অস্বীকার করিলে তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পথায় এবং তাহার সম্পদ তাহার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হইবে আমার কাজ তো কেবল পথ নির্দেশ করা আমি তো মালিক পরলোকের ও ইহুলোকের আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি গুয়াতে প্রবেশ করিবে সেই যে নিতান্ত হতভাগ্য যে অস্বীকার করে ও মুখ ফিরাইয়া আর উহা হইতে দূরে রাখা হইবে পরম করে আত্মশুদ্ধির জন্য তাহার প্রতি কাহার অনুগ্রহের প্রতিদানে নয় কেবল তাহার মহান প্রতিপালকে সন্তুষ্টির প্রত্যাশায় से तो अचे ही सतोष लाभ